মানবতার সমাধান সমাধানু রে পল راماي مذ عرفت الله رب طول وحول عليكم ورحمه الله وبركاته وعليكم السلام, الله وبركاته, وعليكم السلام الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا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 ভাতৃমন্ডলী আল্লাহফাকরাবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন যাকে ইচ্ছা বিজয় দান করেন সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ ফাকর্বুল আলমিন অপদস্ত লাঞ্ছিত করেন আল্লাপাক যার অন্তরে সততা দেখেন যার অন্তরে আল্লাহ ফাকরবুল আলম ইমান এবং সৎকর্মের কামনা দেখেন আল্লাপাক তাদেরকে আল্লাহ পাক ইজত দান করেন আর যার অন্তরে পাপাচার ঢুকে রয়েছে শিরকুফুরি লুকায়িত রয়েছে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করেন আমরা তফসির করবো আজকে সুরাতুল ফথের এই সুরা সুরাতুল ফথ মদিনায় নাজুল হয়েছে নবী কারিম সাল্লি সাল্লামের জীবনে মদিনার জীবনে নাজুল হয়েছে যখন নবী কারিম সাল্লি সাল্লাম হোদাই সন্ধি থেকে ষষ্ঠ হিজড়িতে ফিরে আসছিলেন মদিনার পথে রাস্তাতে আয়াতগুড়ি নাজুল হয়েছে আর বিশেষ করে এর আসল বিষয়বস্তু হচ্ছে এই হোদাই বিহার সন্ধি এবং হোদাই বিহার যে সব জিনিস ঘটেছিল আর তার সাথে সাথে তার পরের বছর খাইবারের যুদ্ধ এই দুটি বিষয় উল্লেখিত হয়েছে আল্লাহ আলামিন এই সুরার প্রথম আয়াতে বিজয়ের কথা উল্লেখ করেছেন এই আরবিতে বলা হয় বিজয়কে এই শব্দটিকে নিয়েই এই সুরার নাম হয়েছে সুরাতুল ফথ মোহন আল্লাহ ইরশাদ করছেন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিঃসন্দেহে আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এই সুস্পষ্ট বিজয় মানে মক্কা বিজয় নয় মক্কা বিজয় অষ্টম হিজরিত হয়েছে এই সুস্পষ্ট বিজয়ের তাফসির এক বাক্যে সমস্ত তাফসির কারগণ বলেছেন যে এটা হচ্ছে হোদাইবিহার সন্ধি হোদাইবিহার সন্ধিতে কাফেরদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে কাফেরদের মনমর্জি অনেক শর্ত মেনে নেওয়া হয়েছে তারপরেও এতে আল্লাহ পাকের হেকমাত রহস্য লুকায়িত ছিল যা বাহ্যিক মানুষ জানত না সেই জন্য আল্লাহ ফকরুল আলমিন এই সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন আর আয়তে বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই জন্য আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি লেয়াকাল্লাহ জাতি করে আল্লাপাক তোমাকে মাফ করে দিন মা তাকাদ্দ জামবেকা তোমার ভুল ভ্রান্তি যা আগে হয়েছে পূর্বে হয়েছে অমাত আর যা পরে হয়েছে আল্লাহ ফাকরুল্লা আলম সকল ভুল ভ্রান্তি তোমার ক্ষমার ঘোষণা করতে চান আল্লাহ ফাকর্বুল আলমিন তাহলে এইভাবে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে সম্মানিত করেছেন সুস্পষ্ট বিজয় ও দেবিয়ার সন্ধিম আল্লাহাক বিজয় দান করলেন আর আল্লাহাকবুল আলম নবী করিম সাল্লাহসালাম এখলাস কোরবানি ত্যাগ ইসলামের খেদ মতে আন্তরিকতা নেকামলের জন্য নবী করিম সাল্লি সাল্লামের আগের পরের সমস্ত ভুল ভ্রান্তির মার্জনার ঘোষণা করে দিলেন নবী করিম সাল্লি সাল্লামকে মা এসরদ্দ আল্লাহ না বলতেন যে ইয়া রসুল আল্লাহ আপনি এত কষ্ট করে মাদত মন্দি করেন বিশেষ করে তাহাজুদের সালাত তাহাজুদের সলাাত এত দীর্ঘ করতেন রসুল্লাহ সাল্লাম যে পা ফুলে যেত আর একাদিস রয়েছে পা ফেটে যেত রসুল্লাহ সাল্লাহামকে বললেন ইয়া রসুলাল্লাহ আয়স আল্লাহ বলছেন যে আপনার তো আগের পরের ভুল মার জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তো আপনি কেন এত কষ্ট করেন মেহনত করেন এবাদতে নবী করিম জবাবে বলেছিলেন আফালা আকোন আল্লাপ এত বড় অনুগ্রহ আমার উপর করলেন তো আমার কি করণীয় কিছু নেই আমি কি আল্লাপাকের সুক্রিয়া জ্ঞাপন করবো না যেমন আল্লাহ পাকের অনুগ্রহ বড় নেয়ামত বড় তেমনি আমার সুক্রিয়াও বেশি হইতে হবে রসরুল্লাহাম সবচেয়ে বেশি সুখর গুজার ছিলেন আর তোমার ওপর তার অনুগ্রহ সম্পূর্ণ করতে এবং আজিজা আর আল্লাহরুল আলমিন তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য করতে চান নাসরান আজিজা প্রবল পরাক্রান্ত সাহায্য আল্লা ফরুল আলমী করতে চান এমন সাহায্য তোমাকে করতে চান যে তোমাকে কেউ হারাতে পারবে না বিশেষ করে যারা হদাইবিয়ার সন্ধিতে উপস্থিত হয়েছিলেন হোদাইবিয়ার সন্ধির জন্য তারা আসেননি তারা এসেছিলেন মক্কাতুল মক্করাই এসে ষষ্ঠ হিজড়িতে উমরা করে যাবেন और तर कुरबानीर पशु नहीं साते कुरबानी पशु मक्का मक्कर मक्का घर उद्देश्य नहीं आसा है हादी बला है अथवा मक्काते ही जदिनी अपनी कुर्वानी, कुरबानी करें हजर कुरबानी अथवा उमरा सफरे गए कुरबानी से हादी बला है निजबाड़ी जी कुरबानी कुरबानी मौसम ईद उल अजहै दस एगारो बारो तेर य चार दिन तीन दिन नए चार दिन प्रमाण रे चार दिनो दिन एके उधिया बला है এ উদহিয়া থেকে এই ঈদের নাম হচ্ছে বকরা ঈদের নাম হচ্ছে ঈদ উল আদাহা ঈদ উল আদহা নয় যেমন আমাদের দেশে বাংলা অনেক ক্যালেন্ডারে ভুল লেখা থাকে ঈদ উদ্দোহা ভুল ভাষা আল্লাপাক এরশাদ করছেন যে আল্লা সেই সত্তা যিনি প্রশান্তি নাজিল করেছেন ফি কলুবিল মমিনিন মমিন সাহাবিদের অন্তরে আর ক্যামত পর্যন্ত প্রত্যেক মমিন সত্যিকার অর্থে মমিন হলে আল্লাহাক রব্বুল আলমিন প্রশান্তি নাজিল করেন প্রথম সারির মানুষ যাদের ওপর আল্লাহ পাক এ প্রশান্তি নাজেল করেছেন তার পক্ষ থেকে তারা সাহাবাহিক আর আসমান জমিনের বাহিনীর মালিক আল্লাহ আসমান জমিনের বাহিনীর কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে ওখান আল্লাহ আলিমান আল্লাহ পাক রবুল্লা আলমিন সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন তার থেকে কোনো কিছু গোপন থাকতে পারে হাকিম তিনি প্রজ্ঞাবান তার প্রত্যেকটি কথা কাজে হেকমত রয়েছে এগুলি আল্লাহ পাকের গুনবাচক নাম লেউদ খেল আলমেন তাজ আনাহার জাতি করে আল্লাপাক মমিন পুরুষদের আর মমিন নারীদেরকে এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করেন যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে খালেদিন ফিহা জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রাব্বুল আলম যেখানে তারা এই মমিনরা চিরকাল বসবাস করে সত্যিকার অর্থে মমিন হলে চিরকাল সেখানে বসবাস করবে আন হুম সাই আহিম আর তাদের গোনাগুলিকে আল্লাহাক মোচন করে দেবেন এটা আল্লাহ নিকট বড় বিজয় বড় সফলতা আল আল্লাহ পাক চান শাস্তি দিতে মোনাফেক পুরুষদেরকে আর মুনাফেক নারীদেরকে আলমুশিক আলমুশিক আর বহুতবাদী। পুরুষদেরকে মুশ্রেক পুরুষদেরকে আর মুশ্রেক নারীদেরকে আর জানিনাবিল্লাহ জান্না সৌ যে সব কাফের মুশ্রেক মুনাফিক কপট এরা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা রাখে ভ্রান্ত ধারণা রাখে আল্লাহ ফাক রবুল আলমিন এরশাদ করছেন তারপরে আলহিম দায়েরতুসৌ এইসব মুশ্রেক আর মুনাফেকদের জন্য রয়েছে অশুভ চক্র অর্থাৎ তাদের পরিণাম খারাপ রয়েছে বা গাজেব আল্লাহ আলহিম আল্লাহাকের ক্রোধ রয়েছে তাদের উপর ও আল্লাহম আল্লাহাক তাদের উপর অভিশাপ করেছেন ও আদাল জাহান্নাম তাদের জন্য জাহান্নাম আল্লাহাক প্রস্তুত রেখেছেন জাহ্নাত যেমন প্রস্তুত রয়েছে মুত্তকিনদের জন্য আল্লাহ বলেছেন ওইদ্দা তিল মুত্তকিন আল্লাহ ভিহুদের জন্য সংযত পাপ মুক্তদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জাহান্নাম সম্পর্কে আল্লাহ এখানে বলছেন ও আদাহ আল্লাহ তৈরি করে রেখেছেন আর এই জাহান্ন একমাত্র আল্লাহান সর্বজয় মহাপর আক্রান্ত হাকিমা প্রজ্ঞাবান সম্বোধন করে বলছেন হে নবী নিঃসন্দেহে আমি তোমাকে প্রেরণ করেছি শাহেদান মানে সাক্ষ্য প্রদানকারী হিসাবে তোমাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি অমবাসেরাণ আর দাতা করে প্রেরণ করেছি ও নাজিরা এবং সতর্ককারী করে প্রেরণ করেছি রসুল্লাহ সাল্লামের গুণ হচ্ছে তিনি শাহেদ সাক্ষী দেবেন কিসের সাক্ষী প্রথম সাক্ষী সর্বপ্রথম এই ওদের তৌহিদের সাক্ষ্য প্রদান করেছেন সর্বপ্রথম তিনি মুসলিম আল্লাহ পাকের ওয়াহাদানিয়ত্লা আলাহ ইল্লাহর শাহাদাত দিয়েছেন মোহাম্মদ যে রসুল্লাহ এর শাহাদ দিয়েছেন আখেরাতের বিশ্বাসের শাহাদাত দিয়েছেন এটা হচ্ছে তৌহিদের শাহাদ আশাদ আল্লাহ ইল্লাহ ওয়াশাদ মু আবু বকর দিয়েছেন তারপরে আয়েশা দিয়েছেন কিন্তু প্রথম শাহাদ প্রদান করেছেন এই সাক্ষ্য প্রদানকারী মোহাম্মদ রসুল্লাহ এই অর্থেই নবী সাল শাহেদ আর আরেকটি অর্থ হচ্ছে যে নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক তাঁর ওম্মতের জন্য যারা দাওয়াত কবুল করলো তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন তাদের সম্পর্কে আর যারা অমান্য করল তাদের সম্পর্ক তাদের বিরুদ্ধে তিনি দাতা হবেন কিয়ামতের দিনে যেমন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে আল্লাহ ফাঁকের সাদ করছেন যে আর তিনি সুসংবাদ দাতা যারা সৎকর্মশীল হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন রাসুল্লাহাম যারা অসত লোক তাদের জন্য নাজির সতর্ক করে সতর্ক সাবধান করেছেন সাবধান হয়ে যায় না হলে তোমাদের পরিণাম খারাপ রয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আমি আপনারা দেখছেন বাংলা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 पुन सम्प्रचार सकाल एगारोटाय बांगे पीस टी बांगल् समाज जटिलता कमाते समस्या समाज के शांतिपूर्ण समाज रूपाना चाहिए সকল আইন বিধান আলোকে জীবনের বহু সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিলের দিকে আল্লাহ ফখরাবুল্লা আলমিন সুরায় ফের আয়াত নম্বর আট এবং নয় করেছে তোমাকে আমি দাতা করে প্রেরণ করেছি অম্ব সেরান আর দাতা করে প্রেরণ করেছি আর সতর্ককারী করে প্রেরণ করেছি আল্লাহ ফাকরাবুল আলম সসুল্লা সাক্ষী দেবেন ক্যামতের দিনে তহিদে তিনি শাহাদাত দিয়েছেন আর তিনি সুসংবাদ দাতা সৎকর্মশীলদের জন্য যারা ভালো আমল করবে ইমানের সাথে আর সতর্ক সাবধান করেছেন কাফের পাপিষ্ঠ গণহাগারদেরকে তাদের ভয়াবহ কুপরিণতি সম্পর্কে লেতু মেনু বিল্লাহ রাসুল হি যাতে করে হে মানব সকল তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো তোমাদের জন্য শেষ রাসুল প্রেরণ করেছি আর রাসুল উল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে প্রথম খানে যদিও সম্বোধন করেছেন তিনি মক্কার লোকদেরকে মক্কার আশেপাশের লোকদেরকে তারপরে আরব জগৎকে কিন্তু তাঁর দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এমনকি জিন্দের জন্য আল্লাহ বলছেন আমার সালনাখা ই রহমতাল আলমিন হে নবী তোমাকে বিশ্ব জাহানের জন্য করুণ আর রহমত স্বরূপ প্রেরণ করেছি হে নবী তুমি বলে দুল ইয়া ইউ হে মানব সকল সমস্ত মানুষকে আল্লাহ দাওয়াত দিয়ে বলছেন জামিয়া আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসছি সুতরাং নবী মোহাম্মদের যে রিসালাতের দাওয়াত কোরআনী দাওয়াত কোরআনী আহ্বানে যদি কেউ সাড়া না দেই জানা সত্যি তা নিঃসন্দেহে জাহান্নাবের অধিবাসী হবে আল্লাহ বলছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো রাসুলকে এজন্য জন্য পাঠিয়েছি ও রাসুলহি এবং রাসুলের প্রতি বিশ্বাস করো ও তোয়াজ রুহ এবং তাকে শক্তি যোগাও শুধু ইমানের দাবি ইসলামের দাবি করলে হবে না রাসুল্লাহ সাল্লামকে শক্তি যোগাতে হবে অর্থাৎ रसुल्लाह सलम जी दिन नहीं दिन के शक्तिशाली करार्से दिन प्रचार प्रसार के मेहनत परिश्रम करते हो सम्मान प्रदर्शन कर रसल्लाह सलम तुमरा मान इज्जत देव सम्मान प्रदर्शन करो ता सब चाहते बसि जान माले चाहते अपन जनर चाहते भलोबा अत सब बेहू हो बुकरा तो आशिलार तस्बीह कर भी अर्थात আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবে বকুরাত আসিলা সকালে এবং বিকেলে আল্লাহ পাকের তসবি সকাল বিকেল করবে মানে সকাল সন্ধ্যারে জিকি আজকার হতে পারে যেটা সন্নত মুস্তাহাব আর আল্লাহ পাকের তসবি করবে এর মানে এটাও হইতে পারে যে সকালের নামাজ আর বিকেলের নামাজ ফজরের নামাজ আর আসরের নামাজকে বোঝানো হয়েছে বিশেষভাবে যেমন নবী ইসাল্লামও বিশেষ করে তাগিদ করেছেন আসরের নামাজ আর ফজরের নামাজ সম্পর্কে কারণ এই দুটো সময় হচ্ছে গাফিলতির সময় এই দুটো নামাজ যদি কেউ পড়ে নিতে পারে তাহলে অন্য নামাজ ছেড়ে দেবে না আল্লাপাক তারপরে এরশাদ করছেন রসুরল্লাহ আসাল্লামের সাথে সাহাবাইকে রামরাজে যে আর সন্ধির সময় হোদাই অবস্থানের সময় বা করেছিলেন শপথ নিয়েছিলেন যে আল্লাহর রাস্তায় এই মক্কার কাফের মোশেকদের বিরুদ্ধে যেহাদ করব বায়াত করা মানে হচ্ছে শপথ করা আর দিন ইসলামের বায়াত হয় আল্লাহ পাকের রাস্তায় যেহাদের জন্য রয়েছে তাও আমিরুল মোহাম্মিনের দেশের শাসকের সাথে আর দেশের শাসকের সাথে বিশিষ্ট ব্যক্তিরা এই শপথ করলেই বাকি সাধারণ মানুষরা তাদের অনুসারী হবে সকলকে গিয়ে বায়াত করতে হবে এটা আবশ্যক নয় আরেকটি বায়াত হচ্ছে ইসলাম গ্রহণের বায়াত নবী করিম সাল্লাহসালামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে এসে তাদের সাথে শপথ করেছেন তাদের শপথ নিয়েছেন যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে শির করবে না তারা খুন করবে না তারা ব্যবিচার করবে না তারা পাপ কাজে লিপ্ত হবে না চলাত কায়েম করবে ইত্যাদি ইত্যাদি এই মায়াতও তাহলে রয়েছে ইসলাম গ্রহণের বায়াত শপথ আর তৃতীয় বায়াত বা শপথ রয়েছে দিনই ইসলামে সেটা হচ্ছে খেলাফতের বায়াত যেমন খালিফা ও বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তার প্রথম খালিফা হলেন তখন সাহবাইকে আমরা সকলে বায়াত করলেন শপথ করলেন এটা গণতন্ত্র না আর এটা আপনার সকলের সমান অধিকার একজন আল্লাহ ভীরু সৎকর্মশীল ভালো মানুষ মিথ্যা কথা বলে না বেইমানি আত্মসাত করে না তার যেমন ভোটের মূল্য তেমন একটা অশিক্ষিত মূর্খ পাপিষ্ট চরিত্রহীন তারও সেই মূল্য এটা ইসলামে নেই এটা ইসলামে বর্জিত ইসলামে এই শপথ রয়েছে গণ্যমান্য লোকেরা শপথ করলেই বাকির লোকেরা সাধারণ লোকেরা যারা বুঝে না কে যোগ্য বেশি কে নেতৃত্বের অধিকারী হইতে পারে আমাদের এটা বুঝে না সুতরাং তারা যারা বিশিষ্ট ব্যক্তি ভালো মানুষ তাদের অনুসারী হবে আল্লাহর আলম তাহলে এই তিন রকমের শপথ ইসলামে রেখেছেন চতুর্থ কোন বিদাতি শপথ পীরের পাগড়ি ধরে বায়াত বিদাতি বায়াত এই রকমই সাংগঠনিক বায়াত আজকাল শুরু হয়েছে সংগঠন যোগ দিলে আপনার বায়াত নেওয়া হয় যে আমার সংগঠন থেকে বেরোবেন না বা আমাদের সংগঠন থেকে না। এগুলিও বর্জিত কারণ এগুলি সুন্নত নয় বরং এগুলি নতুন জিনিস ধর্মের নামে আল্লাহর আলমাদোকেরা হে নবী মুদ সাল্লাম তোমার সাথে তারা আল্লাহর সাথে বায়াত করল নবী সাল্লামের সাহাবাই কেরাম যারা হুদার সন্ধির সময় উপস্থিত ছিলেন তাদের সংখ্যা ছিল চোদ্দশো এই চোদ্দশো সাহাবাই কেরাম রসুল্লাহ সালামের সাথে বায়াত করেছিলেন বিশেষ করে উসমান রাজি আল্লাহ তালানহকে দূত হিসাবে মক্কা পাঠানো হয়েছিল যে তাদের সাথে কথাবার্তা বলে এসো এটা সমঝোতায় এসো যে এই বছরে আমরা উমরা করতে এসেছি উমরা করতে দেওয়া হোক ওমরা করতে অনুমতি দেওয়া হইল না বরং উসমান রাজি আল্লাহ তালানহর আত্মীয় সজন ছিল তারা বলল যে ঠিক আছে তুমি যদি একা উমরা করতে চাও ওমরা করে চলে যাওয়া অসুবিধা নেই উসমান রাজি আল্লাহ তালানহ বললেন হদেবের সন্ধের ঘটনায় সেই হাদিসে রয়েছে যে আমি একা উমরা করবো না তাকে বন্দি করে রেখেছিল খবর পৌঁছে গেল রসুলের কাছে একটু বাড়িয়ে যে উসমান রাজিয়াল হককে হত্যা করে দেওয়া হয়েছে সেই সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম বায়াত নিয়েছিলেন যে কাফের মুশ্রিক এই মক্কার যারা রয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র করতে সুতরাং কেউ যদি সেই বায় শপথ ভঙ্গ করে তাহলে সে তার নিজের ক্ষতির জন্য সে এর অনিষ্ট তার উপরে আসবে আর যে ব্যক্তি পুরা করল যে মহা পুরুষকার দান করবেন মহানাল্লাহ তারপর এরশাদুল قل فمن يملك لكم من الله شيئا ان اراد بكم ضرا او اراد بكم نفع بل كان الله بما تعملون خبيرا আমাদের সময় যেহেতু মাত্র 4-5 মিনিট আছে সেজন্য বাকি আলোচনা পরে করব এখন আপনারা প্রশ্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন এই হলো যে দাড়ি ছাঁটা যাবে কি না আর সন্নাত বলে যারা দাড়িকে হালকা করেছে তারা এই ব্যাপারে বাড়াবাড়ি করেছে জুলম করেছে নাবিস নির্দেশ দিয়েছেন আর এমন কোনো সাহাবি ছিল না যে দাড়ি মন্ডন করত। তাহলে এটা অজেব আর সন্নত ন কখনো কখনো ছেড়েছেন সাহাবিরা ছেড়েছেন এগুলোকে সন্ন্যত বলা হয় সুতরাং দাড়ি সন্নত নাই এ ফতুয়া ভুল দাঁড়িয়ে অজেব যে রাখবে না সে গুণাগার কিন্তু এমন গুণা নয় যে যেটা নামাজ ত্যাগকারের মতো রা। मुसलिम तब इतनी आल्लाफ कर उत्तम जीकुम तमिस पाना खावा तमाम जतियों जिनिस পানাহার করা এ সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে যে এটা হারাম এটা মখরুন না এখানেও জুলুম করেছে যেমন দাড়ির ক্ষেত্রে এই ফতুয়াতে জুলুম করেছে অজেবকে সোনাত করে আর সন্নাত মানে সাফ করে দাও এটা কি হয় ঠিকই তেমনি এই আপনার বিড়ি সিগারেট বা তামাক জাতীয় যত কিছুর জর্দা গুল যাই হোক না কেন এগুলি হচ্ছে হারাম কারণ যাতে শরীরের ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় হালকা করে দিয়ে খাওয়া শুরু করলো আল্লাপাক যেন মুসলিমদেরকে হেদায়তার করে আসসালাম দেশে যারা সমাজের জন্য এবং দেশের জন্য এবং ধর্মের জন্য যারা সংগ্রাম করেছে তাদেরকে আমরা নানাভাবে সম্মানিত করে থাকি এমনই সম্মানিত যারা আমাদের দেশের জন্য সমাজের জন্য এবং ধর্মের জন্য যেসব সুপি পীর দরবেশ সমাজের জন্য দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমরা কীভাবে সম্মান করব। আমাদের ভাইয়ের প্রশ্ন যে যারা আমাদের সমাজের সেবা করেছে বা করে তাদের আমরা সম্মান করে থাকি তাহলে সুফি এরা যারা ইসলামের সেবা করেছে তাদের কিভাবে সম্মান করব। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সম্মান হচ্ছে তাদের জন্য দোয়া করা আর এই সম্মানের অধিকারই প্রথম সাহাবাইকেরাম সাহাবাইকেরামদের তো পাকা কবর আর মজার নেই সম্মান করা মানে এই নয় যে কবর পাকা করে দিবেন কবর পাকা করা হারাম রাসোর নিষেধ করেছেন কবরে চাদর চড়িয়ে দিবেন হারাম কবরে ফুল চড়াবেন হারাম কবরে তফ করবেন সিরক কবরে গিয়ে খাসি মোরগ জবাই করবেন সির্ক আর কবরে গিয়ে ওরস করবেন মেলা লাগাবেন এগুলি হচ্ছে বিজাতি কাফের সভ্যতা তো এই সবগুলি হারাম কাজ এগুলি শ্রদ্ধা নয় এগুলি হচ্ছে তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা যেই যে সিরকে নামে জাতি লিপ্ত হয়েছে আরো মুর্শ্রেরা লিপ্ত হয়েছে লাত ছাতু সেনে হাজিদেরকে খাওয়াইতো নেক লোক ছিল ওলি লোক ছিল তার পূজা করতো আরো মুর্শ্রিকা যাদের জন্য শেষ নবীকে পাঠিয়েছেন আর আজকের মুসলিম সমাজের লোকেরা হলিয়া উলিয়ার পূজা করে এই পূজা করার জন্য আল্লাহ তো বলেননি আল্লাহ বলেছেন যে তাদের জন্য দোয়া করো আল্লাহ সুরে শিখেছেন এই দুয়াতে আদাম আলী সালাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মমিন মমিনাত মমিন পুরুষ মমিন নারী আছে সকলে একটা করে ভাগ পাবে আপনার এই দু আল্লাহ করতে এটা হচ্ছে শ্রদ্ধা করা আর শ্রদ্ধা করা মানে এই নয় যে তারা যদি শির্ক বিদাত করে তা হতে পারে তারা শির্ক বিদাত করে তাদের কিতাব যদি প্রমাণ করে যে তারা শির্ক বিদাতে শিক্ষা দিয়ে গেছে তাহলে অবশ্যই বর্জন করা তাদের কিতাবকে সরিয়ে দেওয়া সমাজ থেকে এটাও জরুরি এই নয় যে তারা নবী রসুল ছিল তাদেরও ভুল ভ্রান্তি হইতে পারে আকিদার হয়তো তাদের সংশোধন হয়নি তারা সুফি ইজমের লিপ্ত ছিল সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে যে এই রাস্তা আমাদের জন্য বিপজ্জনক রাস্তা এটা গুমরাহীর রাস্তা তারা চলে গেছে তাদের আমল নিয়ে চলে গেছে আমরা তাদের পথে কেন যাব যখন বুঝতে পেরেছি যে ভুল পথ কিন্তু এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে ইসলামের অবস্থায় আমরা ভালো ধারণা রাখবো ইসলামের অবস্থায় গেছে সাধারণভাবে আমভাবে দোয়া করেন আল্লাহ তাদের মাফ করে দাও মাফের যোগ্য আল্লাহ পাকে মাফ করবেন আর শিরকুফুরের অবস্থাকে ও মারা গেলে আল্লাহ মাফ করবেন না সময় শেষ হয়েছে ওসলাল্লাহাল নবিয়ানা মোহাম্মদ ওয়াল আলী ওসহমান وإذا عرفت الله ربي أشرق النور بقلبي ما أنا قلب شروحياتي من أضاء الله دربي يا لسعدي وهناي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا রেশ মারফত্লা রবি হ্যাঁ রফল্লা রবি হ্যাঁ যে কোনো সময় যে কোনো সময় যে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন করে খাটি জান্নাতের দরজা খুলে দেয় হলে দেখুন সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে